নামে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারখাপেক্ষী নন সকলই তাহার মুখাপেক্ষি তিনি কাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তাহার সমতুল্য কেহই নাই